আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ শ্রোতা আমরা ধারাবাহিক ভাবে মূল্যবান শিষ্টাচার পর্বের হাদিস গুলি শুনে আসছি আজকে আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করবো বাবুল বলেন ইন আকবর ইন্নামিন আকবরিল কাবা এর সবচেয়ে সবচেয়ে বড় গুণা যেগুলি রয়েছে সেই বড় গুণাগুলির অন্যতম একটি বাবা মা কে করবে বাবা মা কে অভিশাপ দেবে সাহবাই কেরামগন জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল সালি সাল্লামি দি মানুষ কি কখনো তার বাবা মাকে কে করতে পারে নাকি মানুষকে কখনো তার বাবা মাকে গালি দেয় নাকি মানুষকে কখনো তার বাবা মাকে কে অভিশাপ দেয় নাকি তার বাবা মা কে আল্লাহ আকবর সাহবাঈকেরামগণ এই প্রশ্ন করলেন এ জিজ্ঞাসা করলেন কেন এ জিজ্ঞাসা সাহবাই কেরামদের মাঝে এ ধরনের কাজ কখনো ঘটেনি তাই তারা আশ্চর্য হয়েছেন যে মানুষ কি কখনো তার বাবা মা যে বাবা মা তার জন্য এত ত্যাগ স্বীকার করেছেন যে বাবা মা তাকে লালন পালন করেছেন এত কষ্ট করে সেই বাবা মাকে কি মানুষ গালি দিতে পারে পারে লানত করতে পারে এভাবেই জিজ্ঞাসা করে বসলেন আসুন আমরা কোন পর্যায়ে আর সাহবাইকার কোন পর্যায়ে ছিলেন রাসুল সালাহ আলী হোসাল্লাম তখন একটি সুন্দরভাবে ভাবে ব্যাখ্যা দিলেন বললেন কি ইয়াসুব রাজুলো আবার রাজুসাল বললেন দেখো মানুষ নিজের বাবাকে মা কে গালি দিতে তা কি ভাবে একজন মানুষ অন্যের প্রতি রাগান্বিত হয়ে বিরক্ত বোধ করে বিরক্ত হয়ে তার বাবাকে মাকে গালি দিচ্ছি আমরা সমাজে রয়েছে দেখি একজন মানুষ আরেকজন বাবাকে মাকে বাবা মা আপনার বাবা মাকে গালি দেওয়া বাদ রাখবে কখনো নয় হয়তো প্রকাশ্যে আপনার সামনে দিতে পারছে না আওয়াজ করে দিতে পারছে না কিন্তু মনে মনে অন্তরে অন্তরে ভিতরে ব্যতীত হয়ে সেও আপনার বাবা মাকে কে ছাড়বে না আপনার বাবা মাকে মা কে গালি দেয়াল্লাম তাহলে বুঝালেন কথা থেকে বোঝা যায় যে বাবা মাকে কে গালি দেওয়া দুই ধরনের হতে পারে নিজের বাবা মাকে গালি দিতে পারে এটা হলো সবচেয়ে যঘন্যতম। আবার অপরটি নিজের বাবা মাকে কে গালি দেয় না অন্যের বাবা মাকে গালি দেয় এর মাধ্যমে সে প্রকৃতপক্ষে নিজের বাবা মা গালি দিয়ে সুতরাং প্রিয় দর্শক শ্রোতা সকলের সতর্ক হওয়া উচিত আপনি নিজের বাবা মা গালি দিচ্ছেন না কখনো মনে করছেন আমি আমার বাবা মাকে কখনো গালি দিই না কিন্তু অন্যের বাবা মাকে যখন আপনি আপনি নিজের বাবা মাকে গালি দিয়ে থাকেন সুতরাং নিজের বাবা মাকে গালি দেওয়া সবচেয়ে বড় একটি কবিরা গোনা এটাকে যদি বিরত থাকতে চাই আমরা যদি এই গুনায় লিপ্ত না হতে চাই তাহলে নিজের বাবা মাকে তো কোনোদিন গালি দেবো না মরং অন্যের বাবা মাকেও কখনো আমরা গালি দিতে পারি না অন্যের বাবা মাকেও কখনো ভৎসনা করতে পারি না। অন্যের বাবা মাকেও কখনো রান্ন করতে পারি না। অন্যের বাবা মাকেও কখনো কুটু বাক্য ব্যবহার করতে পারি না যদি করে থাকি তাহলে যেন পরোক্ষ নিজের বাবা মাকেও গালি দেওয়া হয় আল্লাহ আমাদেরকে এই কাছ থেকে বিরত থাকার তো বিধান করুন আসলেই লক্ষ্য করুন আপনি নিজে যেমন চান আপনার বাবা মাকে কেউ গালি না দুক অন্য তো সকলেই চান তার বাবা মাকে কেউ গালি না আনো যখন আপনি দিয়ে ফেলেন তখন তো সে আর বাকি রাখে না দেব এই কাছ থেকে নিজের বাবা মাকে দেওয়া থেকে বিরত থাকতে চাইলে অবশ্যই পরের বাবা মা কে গালিদাওয়া থেকে বিরত থাকতে হবে আল্লাহ আমাদের সে তো ফির দান করুক সুপ্রিয় দর্শক শ্রোতা এরপরে আমরা পরের অধ্যায় যাচ্ছি অধ্যায় নাম্বার পাঁচ মনবার দইহি বাবু ইজাবাতি দো আহ মনবার রাওয়ালি দি ইমামি রাহেমাল অধ্যায় বেঁধেছেন যে বাবা মার সাথে ভালো আচরণ করে বাবা মার সাথে এর বিনিময়ে তার দোয়া কবুল করেন সুহান তাহলে বোঝা যায় যে বাবা মার সাথে সদ ব্যবহার করলে এর প্রতিদান আখরাতে যেমন পাওয়া যাবে দুনিয়াতেও তেমন পাওয়া যাবে ঠিক একই ভাবে বুঝে বাবা সাথে দুর্ব্যবহার করলে এর প্রতিফল শাস্তি আখরা যেমন হাদিস আল্লাহ রসুল সাল আলী হোসালাম থেকে প্রসিদ্ধ সাহাবি আব্দুল্লাহ আনোমা বর্ণনা করছেন নবী সাল আলী হাসাল্লাম পূর্ববর্তী মানুষের তিনজনের একটি ঘটনা বর্ণনা করলেন যে ঘটনা থেকে এই মুসলিম উম্মার জন্য আমাদের জন্য অসংখ্য শিক্ষা পেয়েছে রাসুল সাল্লাম বলেন রাসুল সাল্লাম এখানে একদা তিনজন মানুষ তারা তাদের কাঁচে পথ অতিক্রম করছিল পথে চলতে চলতে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে যা এই ঝড় বৃষ্টি থেকে আশ্রয় পাওয়ার জন্য হাই পাওয়ার জন্য তারা পার্শেই পাহাড়ের এক গর্তে আশ্রয় নেয় যখনই ঝড় বৃষ্টি থেকে বাঁচার জন্য পাহাড়ের গর্তে তারা আশ্রয় নেয় গর্তে আশ্রয় নেওয়ার সাথে সাথে হঠাৎ পাহাড়ের উপর থেকে এক বড় পাথর এসে গর্তের মুখে পড়ে যায় যার ফলে গর্তের মুখ টোটালি একেবারে বন্ধ হয়ে যান বাইরে কোনো কিছু দেখা বের হওয়া তো দূর কথা দেখারই সুযোগ নেই প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা এ ধরনের কথাও আবদ্ধ হয়ে গেলে আমাদের কাছে থাকে মোবাইল বিভিন্ন ভাবে আমরা যোগাযোগ করতে পারি তাদের কাছেতে কোনো মাধ্যম তাদের পক্ষে সম্ভব হলো না বাইরের কোন যোগাযোগ রক্ষা করা নিরূপায় হয়ে গেলেন তারা হয় তাদেরকে সেখানে অনাহারে পৃথিবী থেকে বিদায় নিতে হবে কারণ কেউ তাদেরকে খুঁজে পাবে না তারাও কাদের কাউকে খুঁজে পাবে না এই কঠিন মুহূর্তে তারা চিন্তা করলেন যে আসলে বিপদ থেকে বাঁচার উপায় কি আল্লাহ আল্লাহকে খুশি করার জন্য আবাদত করেছি সেই আবাদতের কথা স্মরণ করে আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লা সুহানা হাত আলা আমাদের দোয়া কবুল করে আল্লা সুবাহা হাত আমাদের দোয়া কবুল করে এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করবেন তিনি ছাগল চড়াতাম সেটাই আমার সম্পদ ছিল সেটাই আমার রোজি রোজগারের পথ ছিল এই ছাগল আমি মাঠে চড়াতাম ছাগল চড়ায় সন্ধ্যায় ফিরে এসে আমি সেই ছাগল দুধ দহন করে সর্বপ্রথম সেই দুধ আমি আমার মা বাবাকে খাওয়াতাম তারপর সেই দুধ আমার ছোট বাচ্চা ও স্ত্রী তাদেরকে খাওয়াতাম এই আমল ছিল আমার একাজ ছিল। এটাই ছিল আমার সাধারণ কাজ তিনি বললেন যে একদিন এমন ঘটে গেছে আমি ছাগল নিয়ে এক মাঠ থেকে আর এক মাঠ যেতে যেতে বহু দূর আমার ছাগল চলে গেছে সেই দূর থেকে দূরান্ত থেকে ছাগল নিয়ে ফিরতে অনেক রাতের মতন করলাম দেখছি আমি আমার বাবা মা তারা বিছানায় ঘুমিয়ে গেছে তাদেরকে খাওয়ানোর সুযোগ হল না কিন্তু বিষয়টি এমন বাবা মা ঘুমিয়ে গেছেন কিন্তু আমার ছোট বাচ্চারা খোদার জ্বালায় তারা কান্নাকার করছে আমি প্রতিদিন বাবা মাকে না খাওয়ানো পর্যন্ত কখনো আমার এই ছোট বাচ্চাদেরকে খাওয়াইনি আমি কি করলাম বাবা মাকে আবার ঘুম থেকে ডাকবো ঘুম থেকে জাগাবো এটাও আমি ভালো করে মনে করলাম না বাবা মার মাথার কাছে দুধের পেয়ালা দি ধরে আমি দাঁড়িয়ে থাকলাম অথচ আমার ছোট বাচ্চারা আমার পায়ে রান্না করছে তারা খাওয়ার জন্য কিন্তু আমি আমার বাবা মা কখনো বাদ দিয়ে কোনদিন খাওয়াইনি খাওয়াটা কেউ ভালো মনে করিনি বাবা মাকে খাওয়ানোর অপেক্ষায় আমি রইলাম এমন কিবা মা উঠলে আমি আমার বাবা মাকে সর্বপ্রথম খাওয়ালাম তারপর আমার সন্তানদেরকে আমার স্ত্রীকে আমি খেলাম আল্লা সুলহানব তো আল্লাহ কাছে দোয়া করছেন হে আল্লাহ আমার এই কাজ যদি সত্যি তোমাকে খুশি করার জন্যই হয়ে থাকে তাহলে আমাদেরকে এক মুক্তির পথ আপনি বের করে দিন আল্লাহ সুহান এই দোয়া করার সাথে সাথে তাদের পাথর কর্তির মুখ থেকে এক তৃতীয়ংশানি রাহিমেতেছেন বাবু এজাবাতি দোয়া মানবার যে ব্যক্তি মার সাথে ভালো আচরণ করবে এর বিনিময় আল্লাহ সুবহানোয়া কবুল করবে সুপ্রিয় দর্শক শ্রোতা অবগত হচ্ছি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে বাবা মার সাথে দুনিয়াতে এবং আখেরাতে আল্লা সুবহানা তালা আমাদের দোয়া কবুল করবেন এ হাদিসটিতে তেমনই হবে বাকি দুইজন ব্যক্তি তারাও তাদেরও একটি ভালো কর্মের কথা স্মরণ করে আল্লা করলেন। দ্বিতীয় ব্যক্তি তিনি দোয়া করলেন তিনি বললেন যে হে আল্লাহ আমি আমার উঠেছে। আমি অপকর্মে লিপ্ত হবো সুপ্রিয় দর্শক শ্রোতা তৃতীয় ব্যক্তি তেমনইভাবে এমন একটি কাজে তিনি ছিলেন তার জীবনে একটি গুরুত্বপূর্ণ কাজ তিনি আল্লাহ কাছে স্মরণ করলেন সে কাজটির কথা আমরা বলতে যাচ্ছি। তার পূর্বে আমরা একটু বিরতিতে যাচ্ছি বিরতির পরে আবার ফিরে আসবেন্লা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও ও বারাক সুপ্রিয় দর্শক শ্রোতা সংক্ষিপ্ত বিরতির পর আবার ফিরে আসছি আমরা একটি হাদিস নিয়ে আলোচনা করছিলাম যে হাদিসের এখানে মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল বাবা মার সাথে সদ ব্যবহার কারণে আল্লাহ সবহানা হুনিয়াতেও যে প্রতিদান করেন তা হচ্ছে আল্লাহ রবাহিনের কাছে এই করলে হাদিসে সে উল্লেখ করেছি দ্বিতীয় একজন ব্যক্তি ছিলেন তিনি তার জীবনে একটা ভালো কাজ করেছিলেন সেই ভালো কাজটিকেও তিনি স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করলেন তিনি তার জীবনে ভালো কাজ কি করেছেন তিনি বললেন আল্লাহ আমার চাচাত বোন তাকে আমি ভালোবাসতাম তার সাথে আমার গভীর সম্পর্ক ছিল আমি এক সময় সাথে অপকর্মে লিপ্ত হওয়ার জন্য আমার চাচাত একটি বড় ধরনের প্রস্তাব দিয়ে বসল যে তুমি যদি একশতদের হাম সংগ্রহ করতে পারো তাহলে তোমার প্রস্তাবে আমি রাজি হব। সে ব্যক্তি বললেন যে আমি আপ্রাণ চেষ্টা করলাম অনেক চেষ্টা করে আমি একশত দেড় হাম সংগ্রহ করলাম সংগ্রহ করে আমি আমার বোনের কাছে উপস্থিত হলাম তার দুই পায়ের সামনে বসলাম বসে আমি যখনই সে কাজে লিপ্ত হতে যাব এমন মুহূর্তে সে আমাকে বলে বসলো ইতিল্লাহ ইয়া আব্দাল্লাহিল্লাহ আল্লাহকে ভয় করো হে আল্লাহর বন্দা কখনো অন্যায় কাজে লিপ্ত হইও না হে আল্লাহ যখন সে আমাকে এভ বলে সাথে সাথে আমি আল্লাহ তোমাকে ভয় করে আমি সেই অন্যায় অপর মধ্যে হে আল্লাহ আমার এ কাজটি যদি শুধু তোমাকে সন্তুষ্টি করার জন্যই হয়ে থাকে তোমাকে খুশি করার জন্য হয়ে থাকে তাহলে আল্লাহ আপনি আমার এই কাজটিকে এ আবাদতকে কবুল করে এর বিনিময়ে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করুন এভাবে দোয়া করার সাথে সুপ্রিয় দর্শক শ্রোতা বিশেষ করে যুব সমাজ যারা আজকে পাশ্চাত্যের ছোঁয়া পাশ্চাত্যের ছোঁয়া নিজেদের আদর্শকে নিজেদের আচরণকে আমরা হারিয়ে ফেলছি আমরা আজকে মানবতা হারিয়ে ফেলে অসুত্বের পর্যায়ে পৌঁছে যাচ্ছি সুতরাং স্মরণ করে দিতে চাই আল্লাহকে ভয় করুন নিজের জীবনকে আর সুন্দর করার চেষ্টা করুন এই সমস্ত অন্যায় অপকর্ম লিপ্ত হওয়া থেকে বিরত থাকার একটি বড় মাধ্যম সেটি হলো আল্লাহর ভয় যদি আমরা সত্যিকারী ভাবে আল্লাহ সুবাহকে ভয় করে থাকি তাহলে আজকে আমরা এ ধরনের যুবশ্রেণী এই অসমস্ত শয়তানের চক্রান্তে অপকর্মে লিপ্ত হওয়া থেকে আমরা বিরত হতে পারবো আল্লাহ সুহান করবো কাজ তিনিও স্মরণ করলেন স্মরণ করে এর বিনিময়ে আল্লা সুবহানা কাছে। সেই কঠিন বিপদ থেকে মুক্তি চাইলেন সেই তৃতীয় ব্যক্তি আল্লা সুবহানা হাতের কাছে সেই অপরাধ থেকে সেই তার জীবনের ভালো কাজটি স্মরণ করে এই কঠিন শাস্তি থেকে মুক্তির জন্য তিনি দোয়া করলেন তার সেই ভালো কাজ কি ছিল তিনি বললেন আল্লাহ আমি আমার প্রয়োজনে একদিন একজন কর্মচারীকে নিয়োগ দিয়েছি তাকে কিছু চাল দেবো পারিশ্রমিক হিসাবে এই বিনিময় তো নিয়োগ দিলে বা কিছু ধান দেব এর বিনিময় নিয়োগ দিলে সে কাজ করেছে কাজ করার পরে তাকে আমি যখন পারিশ্রমিক দিতে চাই সে না নিয়ে চলে গেছে চলে গেলে আমি তার এই অধিকারকে কখনো নষ্ট করিনি তার এই পারিশ্রমিক যে ধান ছিল সেটা আমি চাষাবাদ করে এই ধান উৎপাদন করে সেটা থেকে অনেক অর্থ সম্পদ বৃদ্ধি করেছি এমন কি এই ধান চাষাবাদ করে সেখান থেকে অনেক গরু ও মাঠ ভরা হয়ে গেছে আজকে এরপরে হঠাৎ তুমি যে শ্রম দিয়েছ তার পারিশ্রমিক হচ্ছে এই সব এই গুরু এবং রাখাল সহ তুমি নিয়ে যাও সে আমাকে মনক্ষণ্ণ হয়ে বলছে যে আপনি আমার সাথে ঠাট্টা করছেন আমি একজন সহায় মানুষ একজন দিন মজুর আমি যে শ্রম দিয়েছি সেই শ্রমে আমি যা পাবো কখনো হতে পারে না অর্থাৎ তোমার যা পাওয়া প্রাপ্য তোমার যা অধিকার সেই অধিকারেই তোমাকে দিচ্ছি তোমার সেই যা অধিকার ছিল সেই ধান সেটা আমি চাষাবাদ করে সেটা থেকে এই গরু ও এতগুলি পর্যন্ত বৃদ্ধি হয়েছে সবগুলি তোমার সবকিছু ব্যক্তি তিনি দোয়া করলেন এ আল্লাহ আমার এ কাজটি শুধু তোমাকে ভয় করেই তার অধিকার আমি সঠিকভাবে তাকে দিয়েছি কখনো তার অধিকার নষ্ট করেনি অতএব আমার এই সৎকর্ম ভালো আমলটি কবুল করে এই বিপদ থেকে আমাদেরকে দান করুন তাদের বের হওয়ার ব্যবস্থা করে দিলেন সুবাহুল্লাহ সপ্রিয় দর্শক শ্রোতা তৃতীয় ব্যক্তি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ খাজির কথা স্মরণ করেছেন সেটি হলো শ্রমিকের অধিকার আজকে আমাদের মাঝে আমরা শ্রমিকের অধিকার সঠিকভাবে দিতে চাই না বরং আমরা মনে করি শ্রমিককে যদি তাকে তার অধিকার সঠিকভাবে মনে করি যে শ্রমিককে কম দিতে পেরেছি বা তাকে না দিয়ে বিদায় করে দিয়েছি ধমক দিয়ে জেনে নিন কোন সন্দেহ নেই যে শ্রমিককে আজকে আপনি হয়তো ইচ্ছেন না আপনি তার অধিকার নষ্ট করছেন দুনিয়াতে কিন্তু এই সুলানের অধিকার শ্রমিক বুঝে নিবে সেখানে আমলের সব থেকে এই শ্রমিককে সেই আখেরাতে প্রত্যেক অধিকার হিসেবে দিতে হবে যদি সব আপনার না থাকে তাহলে সেই সম পরিমাণ আপনাকে শ্রমিকের অপরাধ আপনার কাঁধে নিতে হবে গোনা আপনার কাঁধে নিতে হবে এটাই হলো সেদিন মুক্তির পথ সক্রিয় দর্শক শ্রোতা এ হাদিস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস এ হাদিস আমাদেরকে অনেক বিষয় শিক্ষা দেয় সর্বপ্রথম যে উদ্দেশ্যে এখানে হাদিস নিয়ে এসেছেন সেটি হলো বাবা মার সাথে সদাচরণ করা এর প্রতিদান আখেরাতে যেমন পাওয়া যায় দুনিয়াতেও তেমন পাওয়া যায় তাহলে এর বিনিময়ে আল্লাহ সোহানা হাত আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ বলে আলমিন সেটি কুবুল করে থাকেন ফিরিয় দর্শক শ্রোতা अनुभव यहादीस शिक्षा दे आल्लासे दुआ करल दो कबुलर एक दिक हल आल्लाबने सुबह दुआ करले से दोआा कबुलशा जाहदीस ही शे शिक्षा दीछे क्यूँ अफसोसमय ओसिल्लाशिल অথবা বেদাতে অসিলা আমরা বীর সাহেবদের ওসিলা আল্লাহ করতে চাই জেনে কোন সন্দেহ নেই যে বীর সাহেবকে আপনি আল্লাহকে বাদ দিয়ে শ্রদ্ধা করেন তাকে আল্লাহকে বাদ দিয়ে তার পায়ে সালাম দিতে চান আপনি অনেক সময় সেজদা দিয়ে ফেলেন তাকে আল্লাহর সাথে শরিক করে ফেলেছেন এমন শরিককে যদি আপনি ওসিলা বানাতে চান কেমন পর্যন্ত আপনার এ দোয়া কবুলের কোনদিন আশা করা যায় না ঠিক ভাবে আমরা অনেক সময় ওসিলা হিসেবে গ্রহণ করতে চাই কখনো নবিরাসুল বিভিন্ন গাছপ্রুতুপ যারা বিদায় নিয়ে চলে গেছেন তাদেরকে ওসিলা হিসাবে গ্রহণ করে ওসিলা ধরে দোয়া করতে চাই এটিও কখনো শরীয় সম্মতন কারণ নবী সাল আলী হোসাল্লাম এর মৃত্যুর পর ইন্তকালের পর সাহবাই ক্যারামগন কতই সমস্যার সম্মুখীন হয়েছেন কেউ রসুল সাল্লাহ আলিহসাল্লাম এর ওসিলায় দোয়া করেননি অতএব এটি হলো কখনো শরীয়ত সম্মতন হয় সুপ্রিয় দর্শক শ্রোতা সিলা দোয়া কবুলের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহ আল্লা সুবাহ সুন্দর নাম আল্লাহ আল্লা সুবাহ সুন্দর গুণাবলি সেগুলির মাধ্যমে আমরা আল্লাহ ওসিলা হিসেবে দোয়া করতে পারি অনুরূপ ভাবে আল্লা সুবাহর কাছে ওসিলা দোয়া কবুলের জন্য ওসিলা একটি অন্যতম গুরুত্বপূর্ণ ওসিলা সেটি হচ্ছে আমাদের জীবনে ঘটে যাওয়া আমাদের জীবনে করা যে সমস্ত নেক আমল যেগুলি শুধুমাত্র আল্লাহ সুহানা তালাকে সন্তুষ্টি করে আমরা আল্লাহ করবো আল্লাহ সকল প্রকার সো ও বেদায়াতি অসিলা থেকে মুক্ত হয়ে আমরা যেন সঠিক শরীয় সম্মত ওসিলার মাধ্যমে আল্লাহ সুহানাহর কাছে দোয়া করে আমাদের জীবনকে সফল করতে পারি সার্থক করতে পারি আল্লাহ আমাদের সকলকে দান করুন বিশেষ করে এই হাদিস থেকে আমরা গুরুত্বপূর্ণ বাবা মার সাথে আমরা আল্লাহ আলমিন আমাদেরকে সে তৌফিক দান করুন আমিন ও আখরে দাওয়ান